হম mm -hmm.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 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ওলাতুব তবজিরা ওকাল রসুল্লা সাহি ওসলাম লাকাফি ইনামাসিল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং আমরা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে सचेष्ट थी आशा करी इसलम आल्लाह रबुल आलमीन प्रदत्त से ही जीवन व्यवस्था जेटा कमप्लीट कोड अफ लाइफ पूर्णांग जीवन व्यवस्था मानुषर जीवन प्रति क्षेत्र इसलमर पूर्णांग निर्देशना रही इसलम एक सुंदर शांत समाज गठने मानूष के सूंदर भावे निर्देशना दिएपूर्ण एक दिक निर्देशना इसलम মানুষ যেহেতু অন্য মানুষের সঙ্গে মিলেমিশেই থাকতে হয় কাজেই অন্য মানুষের প্রতি মানুষের দায়িত্ব পালন কর্তব্য পালন এর উপরেই নির্ভর করে প্রকৃত অর্থে মানুষের সমষ্টিক তথা সামাজিক জীবনের শান্তি ও সফলতা ইসলাম মানুষকে যেসকল সম্পর্ক রক্ষা করার উপর গুরুত্ব করেছে সে সম্পর্কগুলো ছিল আলা কতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক আলা কাতুল জিবার প্রতিবেশের সম্পর্ক আলা কাতুল সদাকা বন্ধুত্বের সম্পর্ক আল্লা আলাকাতু বিহাম্মিল মুসলিমিন মুসলিম মুসলিম সম্পর্ক এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের সম্পর্ক এবং আলা আলাহ কাতু বিগৈরুল মুসলিম একই সমাজে বসবাসরত অপরাপর মুসলিমদের সঙ্গেও সম্পর্ক রক্ষা করা এবং সম্পর্কের মাত্রা নির্ধারণ করা এ বিষয়গুলোর উপরেই প্রকৃত অর্থে সমাজের শান্তি স্থিতিশীলতা এবং সমাজের সাফল্য নির্ভরশীল আত্মীয়তার সম্পর্ক এই পাঁচটি সম্পর্কের মধ্যে সবচেয়ে বুনিয়াদী সম্পর্ক এটা এবং এই সম্পর্কটি সবচেয়ে বেশি তাৎপর্যময় সম্পর্ক বলে আমরা ধরে নিতে পারি আত্মীয়তার সম্পর্ক এর উপর মানুষের সুখ যেমন নির্ভরশীল তেমনি ভাবে মানুষের সাফল্য এবং ব্যর্থতাও নির্ভরশীল মানুষ ইহকালীন এবং পরকালীন শান্তি যদি চায় ইহকালীন এবং পরকালীন সফলতা যদি চায় তাহলে ইসলাম বলছে যে তোমাকে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে আত্মীয়তার বন্ধন যদি তুমি রক্ষা না করো তবে সবচেয়ে বড় ক্ষতির শিকার তুমি যেটা হবে সেটা হলো তুমি তোমার সৃষ্টিকর্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মাছ যদি পানি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাছ যদি মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে যেমন মাছের জীবন রক্ষা পাওয়া সম্ভব নয় গাছের জন্য যেমন মৃত্যু অবধারিত মরণ অবধারিত তেমনি ভাবে বরং তার চেয়েও বেশি আরও বাস্তবভাবে সৃষ্টিকর্তা মহান রব্বুল্লা আলমিনের অনুগ্রহ তার রাহম তার দয়া তার করণ এবং তার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে বিচ্ছিন্ন হয়ে মানুষের পক্ষেও নিজেকে আত্মরক্ষা করা কোনোভাবেই সম্ভব নয় আল্লাপাক রব্বুল আলমীন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং ছিন্ন করার ভিত্তিতেই আল্লাপাক রব্বুল আলমিনের সঙ্গে মান্দার সম্পর্ক রক্ষা হওয়া এবং মান্দার সম্পর্ক বিচ্ছিন্ন হওয়াকে আল্লাহ রবুল্লা আলমিন নির্ভরশীল করে দিয়েছেন আবু হুরার রাজি আল্লাহ তাহালাহু থেকে বর্ণিত বুহারি এবং মুসলিমের সেই হাদিসের মধ্যে নবী আকরম সাল আলী ওসাল্লাম সূচনা লগ্নের যে কথা বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন যখন সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন কামাতির রাহিম আত্মীয়তার বন্ধন এটা দাঁড়িয়ে গেল ফজাত বি হাকবির এবং দয়াময় রব্বুল আলমিন এর কোমর জড়িয়ে ধরল এটা একটা প্রতীকী অর্থে নবী আকরম সাল্লাহ আলহিহ আসালামের হাদিস ইরশাদ হয়েছে অর্থাৎ কেউ যদি নাছড় পান্দা হয়ে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে কারো কাছ থেকে কোনো কিছু চায় কারো কাছে সে যদি আব্দার জানায় আরজি পেশ করে তাহলে এটাকেই প্রচলিত এর ভাষা হল কোমর জড়িয়ে ধরা তো ঠিক সেই কথাই বর্ণিত হয়েছে আত্মীয়তার বন্ধন সম্পর্কে যে স্বয়ং রাহমানুর রহিম দয়াময় সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের কোমর জড়িয়ে ধরল অর্থাৎ সে নাছড় হয়ে আল্লাহ আল্লাপা আকরব্বুল আলমিনের নিকট তার আর্জি উপস্থাপন করল আল্লাপা আকরব্ব আলমিন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার কি হলো হে আত্মীয়তার বন্ধন তুমি কেন আমাকে এমনভাবে নাছর হয়ে আর্জি পেশ করছো আত্মীয়তার বন্ধন আল্লাহা আকরবুল্লাহ আলমিনের সামনে আরজ করল হাজা মকামুল আজ বিকামিন আমার আর্জি হল যে আত্মীয়তার বন্ধনকে যে ছিন্ন করবে আমি তার এই আক্রমণ থেকে মুক্তি চাই পরিত্রাণ চাই আল্লাহ আল্লাহরুল্লা আলমিন তখন আত্মীয়তার এই বন্ধনের প্রতিকি এই সৃষ্টিকে আল্লাহ আল্লাপা আকরবুল্লাহ আলমিন আর্জি পূরণের আশ্বাস দিলেন আশ্বাসবাণী শোনালেন ওয়াদা করলেন যাহা তোমার আর্জি রক্ষা করা হবে তোমার আবদার মঞ্জুর হল তোমার এই আবদার পূর্ণ করা হবে এবং আল্লাপা আকরাবুল্লা আলামিন, তার এ আবদার আত্মীয়তার বন্দন রক্ষা করার এই আবদারকে আল্লাপা আকরাবুল্লা আলমীন রক্ষা করার নিশ্চয়তা হিসাবে যেই ঘোষণা দিলেন সেটা হলো আমা তার জাইনা আন আসিলা আমান ওয়াসাল আকি ও আক্তা আমান কাতা আকি তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তোমার সঙ্গে সম্পর্ক জুড়বে রক্ষা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে সম্পর্ক রক্ষা করবো আর যে তোমার সঙ্গে সম্পর্ক রক্ষা করবে না ছিন্ন করবে সম্পর্ক শুধু আত্মীয়তার বন্ধন থেকেই সে ছিন্ন হবে না বরং তার সৃষ্টিকর্তা মোহন রব্বুল আলমীন থেকেই বিচ্ছিন্ন হয়ে ইন্নআরিল্লা আল্লাপাক রব্বর আলমিনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আল্লাহ রহমত থেকে বিচ্ছিন্ন হওয়া এটা একজন মানুষের জন্যে এর চেয়ে বড় ভয়ঙ্কর সংবাদ আর কী হতে পারে একজন মানুষের জন্যে এর চেয়ে বড় ক্ষতির দিক আর কী হতে পারে যে সে তার আশ্রয় স্থল হারিয়ে ফেলবে সে তার মহান সৃষ্টিকর্তা রব্বর আলামিন থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রকৃত অর্থে এই ধরনের হতভাগ্যরাই তো সর্বহারা হবে এবং তাদেরই তো ঘটবে সর্বনাশ কাজেই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা অপরিহার্য বিষয় এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটি কোনোভাবেই এর কোনো উপায় নেই প্রশ্ন হল আত্মীয়তা রক্ষা করা কাকে বলা হয় কখন বলা যাবে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয়েছে আর কখন বলা হবে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে এই দৃষ্টি কোন থেকে ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যে আত্মীয়তার সম্পর্ক কখন রক্ষা হয়েছে বলে নির্ধারিত হবে আর আত্মীয়তার সম্পর্ক কখন ছিন্ন করা হয়েছে কখন এটা বলা যাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এ বিষয়টি নির্ধারিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এজন্য কারণ এর উপরেই মানুষের জীবনের বড় ধরনের সাফল্য এবং ব্যর্থতা মানুষের জীবনের বড় প্রাপ্তি এবং বড় রকমের শাস্তি এর উপর নির্ভরশীল এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান এই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব আমরা নবী আকরম সাল্লি আসাল্লামের একখানা গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা পেতে পারি সহি বুখারি শরীফের মধ্যে হজরত আবদুল্লাহিবন আমর রাজি আল্লাহ তাহুর বর্ণিত হাদিসে পাকের মধ্যে নবী আকরম সল আলি ওসাল্লাম ইরশাদ করেন লাকাফি ওলা কিন্নয়াসিল ইজা কুতিয়াত রাহিমহ ওয়াসাল নবী আকরম সাল আলি ওসল্লাম ইরশাদ করেন আত্মীয়তার বন্ধন রক্ষাকারী পক্ষে ওই ব্যক্তি যে শুধুমাত্র আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সঙ্গেই সম্পর্ক রক্ষা করে চলে তাই নয় বরং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সঙ্গেও যে ব্যক্তি সম্পর্ক রক্ষা করে চলে সেই হলো প্রকৃত অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কথাটি পরিষ্কার কাজেই আমরা এ বিষয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এর আগে আমরা সামান্য একটু বিরতিতে যাব বিরতির সময় আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল মানবতার পথ প্রদর্শক আলকর আনুল করিম কি করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 एवं विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना देखियत बृहस्पतिवार सन्ध्यान सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी सब जरूरी कथा पूर्वता कुरान तेलावे क्यों जो शैम पालन करज कर মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী বিরতির পূর্বে আমরা আত্মীয়তার বন্ধন এর গুরুত্ব সম্পর্কে আত্মীয়তার বন্ধন রক্ষা করার গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম এবং আমরা এখানে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটি সামনে এনেছিলাম সেটা হল আত্মীয়তার বন্ধন রক্ষা হওয়া এবং আত্মীয়তার বন্ধন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 আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সঙ্গেও যে ব্যক্তি সম্পর্ক রক্ষা করে চলে সেই হলো প্রকৃত অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী কথাটি পরিষ্কার আমার সঙ্গে আমার যে আত্মীয় সম্পর্ক রক্ষা করে চলে আমিও তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলি এতেই আল্লাহ এবং তার রসুরের নিকট আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে সাব্যস্ত হতে পারবো না বরং আত্মীয়তার সম্পর্ককারী বলে সাব্যস্ত আমি ঠিক তখনই হতে পারবো যখন আমি আমার ওই সকল আত্মীয়দের সঙ্গেও পূর্ণমাত্রার সম্পর্ক রক্ষা করব যারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে এই যে মাত্রাটা অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার যে কতটা গুরুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হওয়ার যে মাত্রা সেটা কিন্তু এখানে নবী আকরম সাল্লা আলি ওসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় নির্ধারণ করে দিয়েছেন আত্মীয়তা সম্পর্কে যে রক্ষা করে তার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা তো আসলে রক্ষা করা হল না এটা হলো শুধুমাত্র আরেকজনের ডাকে সাড়া দেওয়া হলো সে আমার সঙ্গে রক্ষা করে আমিও তার সঙ্গে তাল মেলাই এটাকে রক্ষা করা বলা হয় না বরং आल्ला नबीर हादीज बोल प्रकृत एवं प्रत्याशित मात्रा हल ये क्यों जो सम्पर्क को छिन्न करते चाय सम्पर्क एड़िए चलते चाय तारंगे सम्पर्क रक्षा काकृत अर्थे आत्मीयतार सम्पर्क रक्षा कर मात्रा कई आत्मीयतार सम्पर्क रक्षा कर मात्रा जे व्यक्ति हमें पालन करतेब रक्षा करतेब তারাই আল্লাহ এবং তার রসুলের নিকট প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী বলে সাব্যস্ত হবে আরেক হাদিসের মধ্যে নবী আকরম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে সে এক ব্যক্তি অভিযোগ দায়ের করল ইয়া রসুল আমার আত্মীয়রা আমার সঙ্গে সম্পর্ক রক্ষা করে না বরং আমার সঙ্গে শত্রুতা পোষণ করে সম্পর্ক ছিন্ন করে চলে কিন্তু আমি তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিয়ে চলি নবী আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই ব্যক্তিকে সাধুবাদ জানালেন এবং তার জন্যে নবী আকরম সাল্লাহ আলী ওয়া অনেক বড়ো সুসংবাদের বাণী ঘোষণা করলেন যে দেখো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলতেছে এটা তাদের জন্য ধ্বংসাত্মক আর এর পরেও উপরন্তু তুমি যখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য প্রয়াসী সে রক্ষা করিয়ে চলছ এটা তোমার প্রতি আল্লাহ আল্লাপাক রব্বুল্লা আলেবিনের পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্তির একটি কারণ মুসরাদে আহমেদ থেকে বর্ণিত এবং ইবনে মাজা শরীফের মধ্যেও হাদিসখানা বর্ণিত হয়েছে তাহলে আত্মীয়তার এ বন্ধন রক্ষা করা এটা আমি আমার দিক থেকে নিশ্চিত করতে হবে যে আমার সঙ্গে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে তার সঙ্গেও যে আমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সঙ্গেও যদি এভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যায় তাহলেই আসলে প্রকৃত অর্থে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলে সাব্যস্ত হওয়া যাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাখ্যার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে আত্মীয়তার সম্পর্ককে নিজের বিভিন্ন কার্যক্রম নিজের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মধ্যে নিজের পদক্ষেপের ক্ষেত্রে আত্মীয়দেরকে প্রায়রিটি দেওয়া প্রাধান্য দেওয়া এক হাদিসের মধ্যে নবী আকরম সাল আলী ওয়াসাল্লামের সাদ করেছেন আর সদাকাত আল আল মিসকিনী সদাকাতুন ও আল আজ রেহমি সিন্তান সদাকাতুন ও সিলাতুন হাজ থেকে বর্ণিত তিরমিজি শরীফের এই হাদিস বলছে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং নিজের সাহায্য সহযোগিতা করা অন্যের প্রয়োজন পূর্ণ করা অন্যের বিপদাপদে পাশে দাঁড়ানো যেটা মানুষের একটি উত্তম গুণ এবং উত্তম চরিত্র হিসেবে বিবেচিত হয় ইসলামের পক্ষ থেকে মানুষের উপর আরোপিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এক্ষেত্রে নবী আকরাম সাল্লাহ আলহ্লাম বলছেন মানুষকে সাহায্য করা এটা একটি উত্তম কাজ সদকা দান করা এটা একটি উত্তম কাজ তুমি যদি কোনো অভাবী ব্যক্তিকে সদকা করো এটা একটি সদকার স্বভাব হলো একটি সদকাই হলো কিন্তু ঠিক এই কাজটি একটু সদকা করা এটা যদি তুমি তোমার কোনো আত্মীয়ের উপর করো তোমার কোনো রিলেটিভ যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক এমন কারো উপরে যদি তুমি তোমার এই সহযোগিতালা তুমি দান করো তাহলে অর্থের পরিমাণ কিন্তু সেই একই সমান কাজ কিন্তু সেই ততটুকুই কিন্তু বিনিময় এবং স্বভাব প্রাপ্তি হবে আল্লাপাক রব্বর আলমিনের পক্ষ থেকে দ্বিগুণ একই সঙ্গে এখানে তুমি দুটি কাজের স্বভাব পাবে একটি হলো সাদাকা দান করার স্বভাব অপরটি হল আত্মীয়তার বন্ধন রক্ষার পদক্ষেপের স্বভাব এই আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে ব্যাখ্যা এই ব্যাখ্যার মধ্যে বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সকল ক্ষেত্রেই আত্মীয়তাকে এবং আত্মীয়দেরকে এখানে প্রাধান্য দিতে হবে প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে এটা বিষয়টি অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা একটি ব্যাপার স্বজনপ্রীতি এটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন আর একটি ব্যাপার স্বজনপ্রীতি এটা ইসলামের মধ্যে পরিত্যাজ্য কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং আত্মীয়দের প্রয়োজন পূরণের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া এটা ইসলামের নির্দেশনা দুটি বিষয়কে সম্পূর্ণ ভিন্ন রাখতে হবে স্বজন অর্থ হল যে অন্যায়ভাবে শুধু আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতেই রাষ্ট্রীয় এবং জনগণের কোনো দায় দায়িত্ব মানুষের সঙ্গে সকল জনগণের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে দেশের সঙ্গে সমাজের সঙ্গে সম্পৃক্ত কোনো দায় দায়িত্ব কোনো সুবিধা শুধুমাত্র আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে কারো উপরে অর্পণ করা এবং তাকে জনগণ এবং দেশের উপর চাপিয়ে দেওয়া এটি হলো স্বজন এবং এই স্বজনপ্রীতি মানুষের জন্য ধ্বংসাত্মক একটি চরিত্র পক্ষান্তরে আত্মীয়দেরকে প্রাধান্য দেওয়া অর্থাৎ তাদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিজের ব্যক্তিগত সম্পদ থেকে নিজের ব্যক্তিগত প্রচেষ্টা থেকে অন্যের সাধারণ মানুষের বিপদ এগিয়ে যাওয়া এর যতটানা গুরুত্ব যতটুকু গুরুত্ব তার চেয়ে বেশি আত্মীয়ের আত্মীয়দের প্রয়োজন পূরণে এগিয়ে যাওয়া এটি আরও বেশি গুরুত্বপূর্ণ অন্য মানুষের সাহায্য সহযোগিতা করা তাদের বিপদ তাদের পাশে দাঁড়ানো এটার গুরুত্বের মাত্রা যতটুকু আত্মীয়দের প্রয়োজন পূরণ এবং আত্মীয়দের পাশে দাঁড়ানোর গুরুত্ব তার চেয়ে বেশি এবং অন্য সাধারণ মানুষ যার সঙ্গে আত্মীয়তা সম্পর্ক নেই তার প্রতি দায়িত্ব পালনে ব্যর্থতা গাফিলতি এটা নিজের উপর যতটা দায় টেনে আনবে কোন আত্মীয়ের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থতা এবং এক্ষেত্রে গাফিলতি স্বাভাবিকভাবেই নবী করিম সাল আলি ওয়া হাদিস অনুযায়ী এটা দ্বিগুণ প্রতিফল এবং দ্বিগুণ এর শাস্তি ভোগান্তি এর জন্য তিরস্কার আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে নিজের স্কন্ধে হবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা ইসলামকে তার পূর্ণাঙ্গ রূপরেখা থেকে বুঝবার চেষ্টা করি শুধুমাত্র কিছু বিধিবিধান পালন করা কিছু আনুষ্ঠানিকতা পালন করাই ইসলাম নয় বরং ইসলাম হল একটি পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত দায়দায়িত্বের পাশাপাশি সমাজের অন্য সকলের প্রতি আমাদের দায়িত্ব পালন করার রেসপন্সিবিলিটি এবং দায়বোধ আমাদের রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সচেষ্ট হব যত্নবান হব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন ওয় আখরুদ আওয়ানা আল রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাকু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 বর্তমান বিশ্বের হাহাকার ও হতাশার সমাধান কি আল্লাহর নবী বলেছেন যে মানুষ অসুস্থ হলে দেখতে যাও এই আধুনিক সভ্যতায়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 जानते होले देखुन, इसलामी समस्त समस्या समाधान रविवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे बीस टी बांगल